িলামঈস <تصفيق> ما بعد وعن أبي هرينت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلامة من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين الاثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى صلاة صدقة وتميت الأذى عن الطريق صدقة প্রিয় দর্শক ও শ্রোতা ভাই বোনেরা আমরা অনেক যারা আছি গরিব তারা মনে করি আমরা টাকা পয়সা আমাদের কাছে নেই দিয়ে আমরা কিভাবে আপনার পথে অগ্রসর হব, তাদের খুবই আকরাম সাহাশ্লাম সৎকার অনেকগুলো পয়েন্ট দেখিয়েছেন আপনি এটা না পর্যন্ত এটা পারবেন হ্যাঁ অবশ্যই যে কোনোটার মাধ্যমে আমাদেরকে সৎকার পথে এগোতে হবে কারণ এই সৎকার মাধ্যমেই যার থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য সহজ হবে রসুল আকরম সাম বলেন যে কুল্লুস ততলুফি যে প্রত্যেক দিনে সূর্য উঠার পরে তাকে অবশ্যই তিনশো জোড়া যে সে পরিচালনা করতেছে সে প্রত্যেক দিন চলা মধ্যে প্রত্যেকটা আপনার জোড়াগুলো জয়েন্টগুলো সঠিকভাবে কাজ এই জন্য তাকে প্রত্যেকটার বদগলতে একটা করে সৎকা দিতে হবে আমি গরিব আমি এত তিনশো ষাটটা সৎকা দিব কিভাবে তখন রসুল আকরম সাহেব সুন্দর বুদ্ধি দিলেন বললেন তা আদুলাইনি সৎকা যে দুইজন মানুষের মাঝে তুমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো সেটা তোমার জন্য সৎকা হবে যে দুইজন মানুষের সাথে ইনসাফের আচরণ করবে সেটা এমন সৎকা এমনকি রসুল বললেন মত এই যে একজন ব্যক্তি তার আরোহণে উঠতে পারছে না সেই যুগে একজন ব্যক্তি ওটে উঠতে পারছে না ঘোড়ায় উঠতে পারছে না আপনি ধরে তাকে একটু করে পিঠে উঠিয়ে সেটা আপনার জন্য সৎকা হবে বর্তমান তো ওঁট আর ঘোড়া নেই বর্তমানে ঘাঁড়ি আছে একজন গাড়িতে উঠতে পারছে না একজন রিক্সাতে উঠতে পারছে না আপনি একটু ধরে তাকে উঠিয়ে দিবেন হয়তো বা বয়স্ক মানুষ একটু দুর্বল প্রকৃতির মানুষ সে উঠতে পারছে না আপনি একটু ধরে তাকে সহযোগিতা করে দেবেন এবং যে আপনি একটু তার একটা ভোজা একটু উঠিয়ে দিবেন একজনের গাড়িতে কিছু ভারী ভারী ভোজা উঠে দিতে পারছেন আপনি পাশে গিয়ে তাকে ধরলেন তার সহযোগিতা করে দিলেন সেটা আপনার সৎকা হবে যার পরিবর্তে আপনিও আরেকজনের পক্ষ থেকে সহযোগিতা পেতে পারেন রসুল আকরম শে আরো বলেন অবিকুলা যে কমপক্ষে তুমি নামাজের দিকে যাচ্ছ প্রত্যেক কদমে কদমে তো তোমার সৎকা হচ্ছে সুতরাং না সৎকার পথের অভাব নেই এমনকি রসুল বলেন ও তুল আদা আনিতকা যে তুমি যদি পথ দিয়ে যাও পথের মধ্যে যদি কষ্ট কোন বস্তু দেখতে পাও তাইলে সেটা সরিয়ে দেওয়া সেটাও সৎকা অনেকে আমরা রাস্তা দিয়ে গেলে অনেক সময় কাঁটা পাথর এই সমস্ত জিনিস দেখতে পাই হ্যাঁ গাড়ির গাড়ির টায়ারের মধ্যে আপনার সেই কিছু ঢুকে প্যারাক্টের ইত্যাদি ঢুকে গাড়িটা চাকাটা নষ্ট করে দেবে আরেকজনের অনেকগুলো টাকা আহ খরচ করতে হবে আরেকজনকে বিপদ থেকে আপনি রক্ষা করলেন হ্যাঁ সেটা আপনার জন্য সৎকা হয়ে যাবে সেটা অবশ্যই আমাদের করা দরকার তাইলে আরেকজন আমাকে দেখে দেখে আরেকজন এরকম কাজ করতে উৎসাহী হবে সমাজের মধ্যে সমৃদ্ধি ফিরে আসবে একে অপরের ফায়দায় মানুষ হ্যাঁ অগ্রসর হতে সচেষ্ট হবে আল্লাহানু আমাদেরকে এই সৎকার পথে অগ্রসর হওয়াতে অভিজ্ঞান করুন এক রাস্তায় না পারি অন্য রাস্তায় সৎকার করার চেষ্টা করি আজমাইন